আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বাই ও বোনেরা পৃথিবীর এই আয়োজনে আপনারা যারা আমার সাথে শেয়ার করছেন শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা যে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করেছি বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় এ পর্যায়ে আমরা যে বিষয়টি এই আলোচনার মধ্যে এনেছিলাম সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিমের পরিচয় আদর্শ মুসলিমের পরিচয় এর ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ষাটটি পয়েন্ট আলোচনা করেছি সুপ্রিয় দর্শক গত পর্বে আমরা আট নম্বর যে পয়েন্টটি আলোচনা করেছি সেই পয়েন্টটি ছিল একজন আদর্শ মুসলিম তিনি সত্যিকার অর্থে আদর্শ মুসলিম হওয়ার জন্য আল্লাহ হাবুল আলমীর পক্ষ থেকে তার জন্য অবধারিত ফরোজ যে আইল রয়েছে জ্ঞান রয়েছে সেই জ্ঞান তাকে অর্জন করতেই হবে তাই ফরজ যে জ্ঞান রয়েছে সে জ্ঞানকে বর্জন করে সে জ্ঞান অর্জন না করে কোনো ব্যক্তি আদর্শ মুসলিম হতে পারবে না আদর্শ মুসলিম হওয়ার সুযোগ নেই এই বিষয়টি আমরা গত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেখানে সুরা আলবাকারা একশো বিষ্ট বায়তের মধ্যে আল্লাহ সুবাহ সাত করেন্লাহ হুদ সুবাহনতলা যে হৃদায়ত দিয়েছেন এই হিদায়তের বাইরে আর কোনো হিদায়ত নেই তাই আল্লাহ রাবুল্লা আলমিনের হৃদায়তের আমাদেরকে অনুসরণ করতে হবে এরপর আল্লাহ সুবাহনতালা বলেন আর আপনি যদি তাদের প্রবৃত্তির কামনা বাসনা অনুসরণ করেন বাদ আল্লাহ জ্যা কামিনাল আইন আপনার কাছে যে আইল এসেছে যে ওহি এসেছে যে জ্ঞান এসেছে যে দিন এসেছে সেই দিন আসার পরে ওই জ্ঞানকে উপেক্ষা করে ওই জ্ঞানকে বর্জন করে ওই জ্ঞানকে পরিহার করে বাদ দিয়ে আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন তাদের মন আন্দাজ অনুমানের অনুসরণ করেন তাহলে আপনি একটি চরম পরিণতির দিকে ধাবিত হবেন সেই চরম পরিণতি হচ্ছে এই আল্লাহ সুবাহানা বলছেন আল্লাহ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী বা অভিভাবক থাকবে না তাই আপনি অভিভাবকহীন হয়ে যাবেন আপনি সাহায্যকারীহীন হয়ে যাবেন যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আর ওইহীন অনুসরণকে বাদ দেন এ আয়তের মধ্যে আল্লাহ সুবাহানতালা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেটি হচ্ছে এই আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যেই আইম দেওয়া হয়েছে সেই আলমের অনুসরণ করতে হবে যদি আমরা আল্লাহ রবুল আলমিনের অভিভাবক চাই যদি আমরা আল্লাহ রাবুল আলী সাহায্য চাই আল্লাহ একজন আলী মুসলিম হতে হলে তাহলে আল্লাহ পক্ষ থেকে হয়েছে রবীন্দ্র আমাদেরকে অনুসরণ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই আল্লাহ সুবাহ তারা এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ রাবুল আলামিন যেহেতু আমাদেরকে ওহি দিয়েছেন এটি হচ্ছে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে মানুষের কাছে আন্দাজ অনুমান ধারণার উপর প্রতিষ্ঠিত থাকবে না কিন্তু দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করে আসছি আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে সমাজে এমন অনেক কথা আছে যেগুলোর বৃত্তি সম্পর্কে আমাদের জানা নেই এমন অনেক মনগড়া বিধি রয়েছে যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যেগুলো মুসলিমরা আমরা করছি এবং আমরা মনে করছি যে এটি আদর্শ মুসলিমের কাজ এবং আদর্শ মুসলিমের পরিচয় এর মধ্যে নিহিত আছে অথচ এই কাজগুলো আন্দাজের উপর হচ্ছে অনুমানের উপর হচ্ছে ধারণের উপর ভিত্তি করে হচ্ছে তাই এই ধারণা থেকে আদর্শ মুসলিম ব্যক্তি নিজেকে দূরে সরিয়ে নেবে বায়ু বোনেরা আমরা আট নম্বর পয়েন্টে আলোচনা করার পরে এখন আমরা নয় নম্বর যে পয়েন্টটি রয়েছি সেই পয়েন্টটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এটিও হচ্ছে একজন আদর্শ মুসলিমের পরিচয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আদর্শ মুসলিম শুধুমাত্র মুখে বললেই আদর্শ হওয়া যায় না যেহেতু আদর্শের মৌলিক বক্তব্য হচ্ছে কদুয়া মডেল হতে হবে একজন আদর্শ মুসলিম তিনি তার কাজের মাধ্যমে তার কথার মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে তার চলনে বলনে এবং তার আকিদা বিশ্বাসের মাধ্যমে সে ইসলামের দিকে আমাদেরকে আহ্বান করবে তার প্রত্যেকটি কাজ হবে ইসলামের দিকে আহ্বান করার জন্য সে ইসলামের জন্য একটা সত্যের সাক্ষ্য হিসেবে নিজেকে দাঁড় করাবেন তাই এই আদর্শ মুসলিম ব্যক্তি শুধু মুখিক বক্তব্যের মাধ্যমে আদর্শ মুসলিম হতে পারবে না তাকে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে তার মধ্যে নয় নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রব্বুল আলমীদের বিধি বিধানের ক্ষেত্রে কাউকে সে ভয় করবে না বরং আল্লাহ তার বিধানের জন্য তিনি নিজের সর্বস্ব ব্যয় করতে সদা সর্বদা প্রস্তুত থাকবেন আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে সব কিছুর উপরে তিনি প্রাধান্য দেবেন সুতরাং আল্লাহর বিধান পরিপালনের ক্ষেত্রে আল্লাহর বিধানে অনুসরণের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনো কাউকে ভয় করবে না সেখানে আমরা এটা লক্ষ্য করি যখন আল্লাহর বিধানের ক্ষেত্রে দুনিয়ার কোনো প্রার্থী ভয় ভীতি এসে যায় কোনো ব্যক্তির ভয় এসে যায় কোন গ্রুপের ভয়ে এসে যায় কোনো গোষ্ঠীর ভয়ে এসে যায় কোনো দলের ভয় এসে যায় তখন দেখি যে আমরা সেক্ষেত্রে একটা নমনীয়তা অনেকটা শিথিলতার দিকে চলে যাই মনে করি যে না আল্লাহর বিধান এখানে আর পালন করতে পারলাম না তাই আল্লাহর বিধানকে আমরা ছুঁয়ে দিই বরং সেখানে আমরা শিথিল হয়ে যাই ঠান্ডা হয়ে যাই স্তব্ধ হয়ে যাই আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু প্রকৃত আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে ভয় করবে না সুরা আল মায়দার চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বাস্তবায়ন করবে তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে আদিল্লা তিন আলালিন তারা ইমানদার ব্যক্তিদের উপর সদয় হবে ইমানদার ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক হবে অত্যন্ত কোমল সম্পর্ক অত্যন্ত সম্প্রীতিপূর্ণ সম্পর্ক সেখানে তারা নরম হবে তারা কাফেরদের বিপক্ষে অবস্থান নেবে এরপর আল্লাহ সুবাহিদুন তারা আল্লাহ হাবুল আলমিনের রাস্তায় জেহাদ করবে তাদের আরেকটি বৈশিষ্ট্য যেটি আল্লাহ সুবাহ বলেছেন ধরো শাস্তি কে কোন ব্যক্তির ভয় ভীতি দেখানো কে তারা ভয় করবে না আল্লাহ রব্বুল আলমিন বিধানকে পালন করার ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি তার অবস্থান হবে এই আল্লাহ রবুল বিধানকে পালন করার ক্ষেত্রে তারা কোন অবস্থাতেই ভয় পাবে না তিরস্কারীকে ভয় পাবে না জালিকা যা আল্লাহ ফদ আল্লাহ সুবাহনতলা বলছেন ইমানদার ব্যক্তিতে যে বৈশিষ্ট্য গুলোর কথা আলোচনা করা হলো যে তারা ইমানদার ব্যক্তিদের প্রতি সদয় হবে কাফিরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং তারা কোন অবস্থাতেই তিরস্কারী তিরস্কারকে ভয় করবে না এই যে বৈশিষ্ট্যগুলো তাদের আল্লাহ হাবুর আলমিন বলেছেন এই বৈশিষ্ট্যগুলো গুলো তুলে ধরেছেন আল্লাহ সুবাহ আল্লাহ তালা বলতেছেন এই সব হচ্ছে প্রজ্ঞাময় আল্লাহ রাবুল আলমিন উদার উদার চিত্তি আল্লাহ সুবাহ কান করে থাকেন এই আয়াতের মাধ্যমে আমরা যে বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছিলাম সেই বিষয়টি হচ্ছে এই আল্লাহ সুবাহ এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আদর্শ মুসলিমদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই তারা আল্লাহর বিধান পালন করবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কোন অবস্থাতেই কোন ভয় করবে না কোন অবস্থাতেই তাদেরকে ভয় পাবে না তাদেরকে কোন চোখানি তাদেরকে কোন হুমকি ইত্যাদি তাদেরকে বিহবল করবে না তারা এর মাধ্যমে ভয় পাবে না এটাই আল্লাহ সুবাহনবালাম আরেকটি আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন আর এই বিষয়টি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মাজার রহমতুল আল্লাহ থেকে তার না বসে যাতে করে তিরস্কারী তিরস্কারের কারণে তোমরা পিছিয়ে পড়বে অথবা আল্লাহর বিধানকে পরিহার করবে অথবা আল্লাহর বিধানকে ছেড়ে দিবে আল্লাহর বিধান থেকে যাবে কোন অবস্থাতে যাতে এমনটি না হয় এটি মাধ্যমে আমাদেরকে বলেছেন অন্য একটি হাদিস সেটিও কেন আর আল্লাহুল আলমিনের ক্ষেত্রে তোমরা কোন অবস্থাতেই কোন তিরস্কারী তিরস্কার তোমরা ভয় করবে না সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো বিরতির আসুন একটু বিরতিতে যাই বিরতির পর আবার আমাদের সাথে মানবতার পথ প্রদর্শক আলকুর করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 साढ़े छप्रचारे मनी मुक्त इबुल्ला रसुल्लाह सल्लाहअलम के बोलते सुने প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে সে বোহারি প্রথম সূচনা খন্ড আকাশের রং ধরু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारित रंग मात्र कत कार्यक्री भा ममिन बंदा निजेटी इसलमी रंगे रंजित कर জীবনের সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করবে আদর্শ মুসলিমের পরিচয়ের মধ্যে সর্বশেষ পয়েন্ট ১০ নম্বর পয়েন্টে যে বিষয়টি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম তার হাতের মাধ্যমে তার মুখের মাধ্যমে তার কথার মাধ্যমে তার কাজের মাধ্যমে তার অঙ্গ মাধ্যমে অপর কোন মুসলিম ভাইকে সে কষ্ট দেবে না সহিমের একশো একাত্তর নম্বর বলেন প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তিমাল মুসিমিহি যার মুখের কথা থেকে যার বক্তব্য থেকে যার বলন থেকে মুসলমান আর প্রকৃত মুহাজির হচ্ছে ওই ব্যক্তি ম্যান হাজার যে পরিহার করলো বর্জন করলো আল্লাহ রাবুল আলমী নিষেধ করেছেন সেগুলোকে সে হচ্ছে প্রকৃত মুহাজির এখানে রসুল্লাহ সাল্লাহাদিসের মাধ্যমে আমাদের কাছে দুটি জিনিসকে স্পষ্ট করে দিয়েছেন একটি হচ্ছে প্রকৃত মুসলিমের পরিচয় একটি দিক রাসলাসম তুলে ধরেছেন আরেকটি হচ্ছে প্রকৃত মহাজির কাকে বলা হয়। শুধু নামকস্তি মহাজির এক স্থান থেকে আরেক স্থানে হিজরত করেই তিনি মহাজির হয়ে যাবেন এক মসজিদ থেকে আরেক মসজিদে গেলেই তিনি মহাজির হয়ে যাবেন ব্যাপারটি কি এমন না মহাজিরের একটি সুনির্দিষ্ট পরিচয় রয়েছে রাসুল্লাহ সাল্লা উলি ইসলাম ইহাজের মাধ্যমে মহাজিরের প্রকৃত যে পরিচয় রয়েছে সেই পরিচয়টিকেও তুলে ধরেছেন প্রথম প্রকৃত মুসলিমের পরিচয় দিয়েছেন প্রকৃত মুসলিম থেকে অন্য মুসলমানগুন নিরাপত্তা লাভ করবে আজকে আমরা দেখতে পাই যে মুসলমান ব্যক্তিগুন মুসলমানদের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হচ্ছে আমরা মুসলমানদেরকে নিজেদের বক্তব্যের মাধ্যমে মুসলমানদের ইজ্জত হরণ করছি আমরা তাদের ইজ্জতের উপর আঘাত সুপ্রিয় দর্শক এবার আসুন এতক্ষণ পর্যন্ত আমরা যেই পয়েন্টটি নিয়ে আপনাদের সামনে এই গত পর্বগুলো মিলিয়ে যে কথাগুলো আমরা আলোচনা করেছিলাম সেই কথাগুলোর সারাংশে আমরা যাই আমরা এই জন্য এই কথাগুলোর যাব যেহেতু আমরা একাধিক আলোচনার মধ্যেই তো আদর্শ মুসলিমের পরিচয় তুলে ধরেছি তাই আদর্শ মুসলিমের সংক্ষেপে তার যে মৌলিক পরিচয়গুলো রয়েছে সেই মৌলিক পরিচয়গুলো আমি আবার আপনাদের রিপিট করব। যারা পূর্ববর্তী আলোচনাগুলো পাননি যাতে করে তারা সংক্ষেপে আলোচনাগুলো গ্রহণ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথমে বলেছি আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ হাবুল আলমিনের পদত্ব যে দিন রয়েছে ইসলাম সেই ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবো দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যকে মেনে নিবে আল্লাহ রাবুল আলমিনের অনুগত হবে অনুসরণ করবে আল্লাহর সেই ক্ষেত্রে অন্য কারো অনুসরণ করবে না তিন নম্বর হচ্ছে সেই ইসলামকে পরিপূর্ণ করবে কোন অবস্থায় আল্লাহ রবি বিধানকে অপরিপূর্ণ হিসেবে গ্রহণ করবে না তারপর আমরা বলেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর যে বিধান আল্লাহ রাব্বুল আলমীর মানুষদের জন্য দিয়েছেন সেই বিধানকে মানব পরিচিত মানুষের মন যে বিধান আছে সে বিধানের ক্ষেত্রে আল্লাহর বিধানকে সর্বশ্রেষ্ঠ মনে করবে এবং আল্লাহর বিধানের সাথে মানুষের মন করা বিধান আছে সেগুলোকে তুলনা করবে না তারপর আমরা যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ কোনো অবস্থা নেবে না আল্লাহ এবং তার রাসুরের বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছে কোন অবস্থাতে আদর্শ মুসলিম ব্যক্তি তাদেরকে সহযোগিতা করবে না তারপর আমরা বলেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি ইসলাম যে জ্ঞানকে অপরিহার্য করেছে ইসলামকে জানার জন্য ইসলামী জীবনযাপন করার জন্য সেই জ্ঞান সে অর্জন করবে এবং সেই জ্ঞানের গুরুত্ব দিবে আন্দাজ অনুমান ধারণা অন্ধবিশ্বাস বা অন্ধ অনুকরণের উপর নির্ভর করে সে ইসলামকে পরিপালন করবে না ইসলামের অনুসরণ করবে না এরপর আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহামিন বিধানকে পালনের ক্ষেত্রে কোন অবস্থাতে আদর্শ মুসলিম ব্যক্তি কোন ব্যক্তিকে ভয় করবে না কারো তিরস্কারকে কারো চোখরাঙ্গানিকে অথবা কারো বক্তব্যকে হুমকি অথবা ধমককে সে ভয় করবে না বরং সে আল্লাহ আব্বুল আলমিনকে ভয় করবে আমরা জানি মুসলিম ব্যক্তির ইমানের দাবি হচ্ছে সে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করবে আল্লাহর বান্ধা হিসেবে আল্লাহ কি ভয় করবে আল্লাহর কাছে এই সে কামনা করবে এরপর একেবারে শেষ যে পয়েন্টটি আলোচনা করেছিলাম সেই পয়েন্টটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি তার মাধ্যমে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু ইসলামের এই বিধান আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিয়েছেন রস্লা ইসলাম জানিয়ে দিয়েছেন ইমাম না আর অন্যেরও ক্ষতি করা যাবে না তাই ইসলাম এই মূলনীতির উপর প্রতিষ্ঠিত মুসলিম ব্যক্তি নিজের কোন ক্ষতি করতে পারবে না নিজের ক্ষতি করার জন্য চেষ্টা করবে না যেমনি ভাবে আদর্শ মুসলিম ব্যক্তি ঠিক তেমনি ভাবে আদর্শ মুসলিম ব্যক্তি কোন একজন মুসলমানের ক্ষতি করতে পারবে না কোন একজন মুসলমানকে নিজের বক্তব্যের মাধ্যমে আঘাত করবে না নিজের কাজের মাধ্যমে তাকে আঘাত করবে না অথবা নিজের অঙ্গ মাধ্যমে আঘাত করবে না এই যে পরিচয়গুলো আমরা তুলে ধরলাম এই পরিচয়গুলো যদি আমরা সত্যিকারভাবে বহন করতে পারি বা এই বৈশিষ্ট্যগুলো যদি সত্যিকারভাবে আমরা অর্জন করতে পারি তাহলে একজন আদর্শ মুসলিম হিসেবে আমি আমার পরিচয় তুলে ধরতে পারব। অন্যথায় আমি শুধুমাত্র এই পরিচয়গুলো মুক্ত হয়ে এই পরিচয়গুলো থেকে দূরে সরে গিয়ে আমি যদি শুধুমাত্র মুসলিম পরিচয় দেই আর মনে করি যে আমি আদর্শ মুসলিম হয়ে গিয়েছি ইসলামের হয়তো খণ্ডিত কোনো একটা অংশ পালন করার মাধ্যমে অথবা সামান্য নিচু কিছু ইবাদত পালন করার মাধ্যমে যদি আমি মনে করি যে আমি প্রকৃত মুসলমান হয়ে গেছি আদর্শ মুসলিম হয়ে গেছি এই বিষয়টি সঠিক হবে না সত্যিকার অর্থে এটি শুদ্ধ হবে না। সুপ্রিয় দর্শক আমাদেরকে আদর্শ মুসলিম হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করতে হবে আসুন এবার আমরা আমাদের যে আলোচনার বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা মূলত একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় এই জন্য আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আমরা শেয়ার করব যাতে করে আমরা আদর্শ মুসলিমের যেই বৈশিষ্ট্যগুলো আছে যে কাজগুলো আছে সেগুলো আমরা করে একজন আদর্শ মুসলিম হতে পারি মুখিক দাবির মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে একজন আদর্শ মুসলিম হতে পারে এই জন্য আমরা শখসিয়াতুল মুসলিম ডক্টর মোহাম্মদ আলিয়াল হাশিমিয়ে লিখা এই বইটির আলোকে আমাদের এই আলোচনাকে সাজিয়েছি একজন মুসলিমের ব্যক্তিত্ব অথবা এই বইটিকে আমাদের এক বন্ধু অনুবাদ করেছেন আদর্শ মুসলিম নাম দিয়ে বাংলা ভাষায় বাংলা ভাষায় ওই বইটি রয়েছে ডক্টর মোহাম্মদ আলিয়াল হাশিমি অত্যন্ত সুন্দরভাবে আদর্শ মুসলিমের যে করণীয় কাজগুলো আছে সেগুলো তিনি বইয়ের মধ্যে তুলে ধরেছেন তাই তার এই বইয়ের আলোকি মূলত আমরা আমাদের আলোচনাকে সাজিয়েছি সাধারণ অর্থ এই নয় যে সম্পূর্ণ আলোচনা ঠিক লেখক বইয়ের মধ্যে যেভাবে উল্লেখ করেছেন আমরা সেই লেখককে অনুসরণ করেই করব বরং আলোচনার ক্ষেত্রে আমরা যেখানে লেখকের কোনো কারণে কোনো বিষয় ছুটে গিয়েছে সেই বিষয়টি আমরা যদি মনে করি যে সেটা আলোচনা আসা দরকার সেই বিষয়টি আমরা সংযোজন করেছি আমাদের আলোচনার মধ্যে তবে একটি বিষয়ে লেখক ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে সেটি হচ্ছে লেখক তার বইয়ের মধ্যে বর্জনীয় দিকগুলো একেবারেই তুলে ধরেননি যে বিষয়গুলো বর্জনীয় গ্রহণযোগ্য নয় যে বিষয়গুলো বর্জন করতে হবে আদর্শ মুসলিমকে তিনি করণীয় দিকগুলো শুধু দৃষ্টি আকর্ষণ করেছেন অবশ্য করণীয় মধ্যেই বর্জনীয় দিক নির্দেশনা আছে কোনো সন্দেহ নেই তারপরেও আমরা আমাদের আলোচনার মধ্যে বর্জনীয় দিকগুলোকে আরও স্পেশাল বা ভিন্নভাবে আলোচনা করব কেন বর্জনীয় এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো করণীয় মধ্যে তালাশ করতে গেলে স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া কঠিন তাই বর্জনীয় বিষয়গুলোকেও আমরা ভিন্নভাবে আলোচনার মধ্যে নিয়ে আসব এই আলোচনার শুরুতেই আমি একটি মৌলিক বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে এই মুসলিমদেরকে আদর্শ মুসলিমের পরিচয়ের আগে আমাদের প্রকৃত পরিচয় সেটা আমাদেরকে জানতে হবে প্রকৃত প্রথম পরিচয় হচ্ছে যেটা আল্লাহ রাবুল্লা আলমিনের একটা সৃষ্টি আমরা মখলুক আল্লাহ সুবাহন তালা মেহের বাণী করে আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে এই পৃথিবীর মধ্যে সা ইরুল মখলুকাত অন্য সৃষ্টি জগৎকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ সুবাহানব তালা আমাদেরকেও সৃষ্টি করেছেন তাই আমাদের অন্যতম পরিচয় হচ্ছে মালুক আল্লাহ তালা সৃষ্টি আল্লাহ রাবুল আলমিন সৃষ্টির মধ্যে আমাদের আরেকটি পরিচয় হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসান মানুষদেরকে সৃষ্টি করেছেন তিনি তাই আমাদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হল আমরা মানুষ অন্য যত বাকুকাত আছে সৃষ্টি জগৎ আছে সৃষ্টি জগৎ থেকে আমাদেরকে একটু বিশেষত্ব দেয়া হয়েছে সৃষ্টি জগৎ থেকে আমাদেরকে একটু আলাদা করা হয়েছে সেই আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদেরকে আল্লাহ রব্লুল আলমিন বিবেক বিবেচনা আসক্তি দিয়েছেন আমাদেরকে আল্লাহ আবুল আলমিন জ্ঞান দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনে এখতিয়ার দিয়েছেন এই বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ সুবাহ আমরা যারা মানুষ আছি মানুষদেরকে অন্য সৃষ্টির উপর আল্লাহ রাবুল আমিন সৃষ্ঠত্ব দিয়েছেন এবং আল্লাহ রাবুল আলমিন সম্মানিত করেছেন আল্লাহ তালা বলেছেন তাকবিম যে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ফি আহসান তকবিম অত্যন্ত সুন্দর গঠন দিয়ে ওয়ালাকাতকার আদম সন্তানদেরকে আমরা আল্লাহ তালা বলতেছেন সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে আল্লাহ সুবাহান উত এই মানুষদেরকে সম্মানিত করেছেন সম্মানিত করার পর আল্লাহ রাবুল আলমিনকে শুধু কিছু দায়িত্ব দিয়েছেন যে দায়িত্ব আল্লাহ জন্য এবং জমিন এই এই এই সব দায়িত্ব দেওয়ার জন্য এই আমানত তাদের উপরে তুলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদের কাছে পেশ করেছিলেন তাদের কাছে তুলে ধরেছিলেন কিন্তু এই আমানত এই আসমান জমিন এই পাহাড় এই বিশাল সৃষ্টি জগত সেই আমানতকে বহন করতে পারেনি কিন্তু মানুষ বহন করেছে মানুষকে আল্লাহ অন্যায়কারী ছিল অজ্ঞতা ছিল না জানা ছিল ফলে মানুষ এত বিশাল দায়িত্ব নিয়েছে তারপরে আল্লাহ হাবুল আলমীর করে বিশাল দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব মানুষগুলো যাতে পালন করতে পারে এই দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ সুবাহ দুটি সহযোগী দিয়েছেন একটি হচ্ছে আল্লাহ রাবুল আমাদেরকে সাহায্য করেছে। যাতে আমরা আল্লাহ রাবুল আলমীর বিধানকে পরিপালন করতে পারি অনুসরণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিপালন করতে পারি এবং একজন আদর্শ মুসলিম হতে পারি আদর্শ মুসলিম হওয়ার জন্য আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে এই সহযোগিতাটুকু করলেন আদর্শ মুসলিমের জীবন আমরা গঠন করতে পারি তাই আসুন আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে যেভাবে একজন আদর্শ মুসলিম হওয়ার জন্য কিতাব অবতীর্ণ করেছেন আমাদের অনুসরণ করার জন্য নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন ওই কিতাবকে যারা যেভাবে নবী এবং রাসুলগণ ফলো করেছেন অনুসরণ করেছেন সেভাবে যাতে আমরা ফলো করতে পারি এই জন্য আমরা যাতে করে এই কিতাবের অনুসরণ করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আর সময় বাকি নেই তাই আলোচনা অব্যাহত থাকবে পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাত শেয়ার করবো আসুন আমরা এখানেই আজকে বিদায় দিচ্ছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ মানুষ তো আদম সন্তান স্বাভাবিক বিন আব্দাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় ण देखु परिणती कल रुन सम्प्रचार सकाल साढ़े छंगल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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়ল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি